মানবতা <geon> সমাধান <millionaire> হামাইনিলিন শরুরান হুসিন সিয়তিনা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 সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ পাক আলমিন যাবতীয় প্রশংসা সালাত এবং সালাম নাজুল হুফ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ওপর আমাদের তফসির হবে সুরাতুল আহকাফ থেকে এই সুরার নাম সুরায় আহকাফ আহকাফ হেক ফুনের বহু বচন এর মানে হয় বালির স্তূপ এই সুরার একটি আয়াতে আহকাফের অধিবাসী আদ সম্প্রদায়ের কথা উল্লেখ করা হয়েছে যেখান থেকে নামকরণ হয়েছে এই সুরা সুরাতুল আহকাফ এই সুরাও নবী সাল্লা সাল্লামের মক্কি জীবনে নাজল হয়েছে এতে ৩৫টি আয়াত রয়েছে এই সুরারও বিষয়বস্তু ইমানের যে স্তম্ভগুলি রয়েছে এগুলিরই আলোচনা এতে রয়েছে আর এর সাথে সাথে বিভিন্ন বিষয়গুলি এসেছে আল্লাহ পাক রব্বুল আলমিন এরশাদ করছেন বিসমিল্লাহ রহমান রাহিম হা হামিম এগুলি বিচ্ছিন্ন অক্ষত এগুলির উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলমিন ভালো জানেন তবে সবচাইতে বলিষ্ঠ কথা হচ্ছে যে এই দিয়ে মানব জাতিকে যারা কোরআনে করিমকে আল্লাহর বাণী হিসাবে স্বীকার করেনি চ্যালেঞ্জ করা হয়েছে আল্লাহ আল্লাপাকের স্বাদ করেছেন তনজিলুল কিতাব এই কিতাব নাজিল করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে মিন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে নাজুল হয়েছে আল্লাহর পক্ষ থেকে নাজুল হয়েছে এর দ্বারা আল্লাপাক স্পষ্ট করেছেন যে এটি মানুষের রচিত নয় না মুহাম্মদ মোহাম্মদ সালসাল্লামের রচিত না অন্য কারো রচিত কোনো জিনের রচিত আর না কোনো মানুষের বরং আল্লাহ পাকের পক্ষ থেকে নাজ হয়েছে আল্লাপাকের বাণী যে আল্লাহ পাক মহাপর আক্রান্ত আল আজিজ যিনি আল হাকিম যিনি বড় প্রজ্ঞাবান যার প্রত্যেকটি কথা কাজে আদেশ নিষেধে সৃষ্টিগত বিষয়ে শরীয়তগত বিষয়ে একমাত রয়েছে মা খালাকবেল্লা বিল হক আল্লাহফাক বলছেন আকাশ সমূহ এবং জমিনকে আমি এবং এই দুইয়ের মাঝে যা কিছু রয়েছে এসবকে আমি সৃষ্টি করিনি একমাত্র সৃষ্টি করেছি কি উদ্দেশ্যে ইল্লা বিল হক প্রকৃত উদ্দেশ্যে উদ্দেশ্যবিহীন সৃষ্টি করিনি এবং যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন তার নির্ধারিত সময় রয়েছে তাই আল্লাহ বলছেন ওয়া জালি মোসাম্মা এবং নির্ধারিত সময়ের জন্য মানুষের আয়ু আল্লাহ নির্ধারিত করেছেন রিজিক নির্ধারিত করেছেন আসমান জমিনেরও আয়ু আল্লাহ পাকে নির্ধারিত করেছেন আম্মা আমা মুন আর যারা অস্বীকারী কাফের তারা যা থেকে তাদেরকে সতর্ক করা হয়েছে তা হতে বিমুখ হয়ে থাকে মুখ ফিরিয়ে নিয়ে থাকে কাফের স্বভাব হচ্ছে যে তাদের সতর্ক সাবধান করা হয়েছে যাতে তাদের ওপর আল্লাহ পাকের আজাব আল্লাহ পাকের শাস্তি নেমে না আসে ইহকাল পরকালে এই সতর্ক সাবধান করা হয়েছে তাদেরকে কিন্তু তা থেকে তারা মুখ ফিরিয়ে নেই তা শুনতে চাই না মানতেও চাই না কাজেও পরিণত করতে চাই না মোহান আল্লাহ তারপরে ইরশাদ করছেন আল্লাহর সাথে যারা শরিক করেছে অন্য কিছুকে যা কিছু হোক না কেন তা মূর্তির আকারে হোক আর তা কবর মাজারের আকারে হোক অথবা কোনো গাছপালায় হোক বা অন্য কোন সৃষ্টি হোক আল্লাহ ছাড়া যাকে মানুষরা শরিক করেছে জীবিত হোক অথবা মৃত হোক নবীর রসুলগণ হন অথবা আল্লাহর নেকবন্দারা হন অথবা শতলোক হন অসৎ লোক হোক যাকেই শরিক করা হয়েছে আল্লাহর সাথে। আল্লা পাক তাদের সম্পর্কে বলছেন যে আচ্ছা এদেরকে যে আল্লাহর সাথে শরিক করে থাকো এরা কি সৃষ্টি করেছে এক একটা করে তো দেখাও যে একটা দুটো করে সৃষ্টি করেছে আল্লাহ সব কিছুই সৃষ্টি করেছেন আর এরা কি সৃষ্টি করেছে কোল হেনি মানুষকে বলে দাও আর আয় তোমরা চিন্তা করে দেখেছো কি তোমরা বলো তো একটু চিন্তা করে মাতা দমোন মিন্দনিল্লাহ আল্লাহকে বাদ দিয়ে যে যেসবকে আহ্বান করে থাকো ডেকে থাকো আল্লাহকে বাদ দিয়ে যে যেসবের কাছে দোয়া করে থাকো আল্লাহ ছাড়া অন্যকে যারা ডেকে থাকি আল্লাহ পাক কোরআনে কেরিমের ভাষায় যেখানে শিরকের কথা বলেছেন অধিকাংশ ক্ষেত্রে এই দুয়ার ব্যাপারটি দুয়া শব্দটি ব্যবহার করেছেন আল্লাহ ছাড়া অন্যকে ডাকা উদ্দেশ্য শুধু ডাকাই নয় উদ্দেশ্য শুধু দুয়াই নয় বরং দুয়া বলে আল্লাহ পাকের এবাদত বোঝা রয়েছে যে আল্লাহ পাকের এবাদতের সাথে অন্য কারো এবাদত যারা করেছে। আর এবাদত বহু প্রকার রয়েছে অন্তরের এবাদত রয়েছে জবানের বাচনিক এবাদত রয়েছে অঙ্গ প্রত্যঙ্গের এবাদত রয়েছে এ সমস্ত এবাদাত একমাত্র আল্লাহ পাকের জন্য হবে কারণ আল্লাহ পাক তার এবাদাতের জন্যই সৃষ্টি করেছেন একমাত্র আর কারো এবাদাতের জন্য না তো দুয়া বলতে এ কথাই শুধু বোঝানো হয়। যে শুধু আল্লাহ ছাড়া অন্যকে ডাকবেন না কিন্তু অন্যকে চেষ্টা করবেন না যেমন আল্লাহ ছাড়া অন্যের কাছে দুয়া করা যাবে না অন্যকে আহ্বান করা যাবে না উদ্ধার কামনার জন্য অথবা মনের কামনা বাসনা পূরণের জন্য এবং তাদের সম্পর্কে ধারণাও রাখা যাবে না যে আল্লাহ ছাড়া কেউ গড়ে দিতে পারে ভাঙতে পারে উত্থান পতনের মালিক হ্যাঁ উন্নতি অবনতির মালিক দিতে পারে নিতে পারে এই এইরকম যেমন বিশ্বাস রাখা যাবে না আর চাওয়াও যাবে না ঠিক তেমনই আল্লা ছাড়া অন্য কাউকে সেচদাও করা যাবে না আল্লাহ ছাড়া কারো সামনে ঝুঁকাও যাবে না রুকুও করা যাবে না আল্লাহ ছাড়া অন্যের নৈকট্যের জন্য জবাইও করা যাবে না আল্লাহ ছাড়া অন্যের জন্য মানতও করা যাবে না আল্লাহ ছাড়া অন্যের কসমও করা যাবে না এইভাবে যতগুলি এবাদতের প্রকরণ ধরন রয়েছে সবগুলি আল্লাহর সাথে সুনির্দিষ্ট হইতে হবে আল্লাহাকের সাদ করেছেন বলতো তোমরা আল্লাহকে বাদ দিয়ে সবকে ডেকে থাকো যে সবের পুজো করে থাকো যে আল্লাহর গুলির কিছু ভাগ দিয়ে থাকো আর উনি আমাকে দেখাও তো দেখি পৃথিবীতে এরা কি সৃষ্টি করেছে আল্লাহ আল্লাপাক সমস্ত গাছ সৃষ্টি করেছেন তবে আম গাছটা আল্লাহ ছাড়া অন্য কেউ সৃষ্টি করেছে কোন বেরসুল সৃষ্টি করেছে কোনো মহামানব সৃষ্টি করেছে হ্যাঁ কোনো দেবদেবীর সৃষ্টি করেছে দেখাও তো দেখি ফিসসামাত সৃষ্টি করেনি সৃষ্টি যখন করেনি তা এবাদত কিসের আল্লাহ আল্লাফাকবুল আলামিন তার রিয়তের তৌহিদের কথা মানে তার প্রভুত্বের একত্বের কথা কে দলিল প্রুফ হিসাবে পেশ করেছেন তার এবাদতের জন্য তৌহিদে উলুহিয়াতের জন্য তার এই বিষয়গুলি বুঝলে তৌহিদের প্রকরণগুলি বুঝতে হয় তৌহিদকে এই জন্য অলমাইকার আমরা তিন ভাগে ভাগ করেছেন তৌহিদের অবুবিয়াত মানে আল্লাহর কাজে আল্লাহর একত্র প্রতিষ্ঠা করা আর তৌহিদুল এবাদ বা তৌহিদ উলুহাত হচ্ছে বান্দার কাজগুলি আল্লাহর জন্য সুনির্দিষ্ট করা মানুষ নিজের কাজ যেগুলির দ্বারা সে দুনিয়া আখেরাতের মুক্তি চাই আল্লাপের সন্তুষ্টি চাই সেগুলি একমাত্র আল্লাহর জন্য করবে রোকো সেজ দাদা দুয়া এগুলো বান্দার কাজ মানুষের কাজ এগুলি হচ্ছে তহিদুল এ বাদা একমাত্র আল্লাহর জন্য হইতে হবে আর তহিদ রবুবিয়া মানে আল্লাহ পাকের কাজ আল্লাহ পা সৃষ্টি করা আল্লাপাকের কাজ হচ্ছে রেজেকে দেওয়া আল্লাপাকের কাজ হচ্ছে নিয়ন্ত্রণ করা এগুলি সব আল্লাপাকের হাতে আল্লাহ পাকে নিয়ন্ত্রণ নেই এগুলি কাউকে না দেওয়া এমন শিরকি আঁকিদা না রাখা যে আল্লাহ ছাড়াও কেউ দিতে পারে আল্লাহ ছাড়াও কেউ নিতে পারে আল্লাহ ছাড়াও কেউ নিয়ন্ত্রণ করে আল্লাহ পাক এখানে এ বিষয়টি এর সাদ করছেন যে আর অংশীদারিত্ব আছে আকাশে কোন ভাগ বন্টন তাদের আছে পার্টনারশিপ আছে ইতো নিবে কিতাবের মুখে তো দাবি করলে হবে না তাহলে দলিল প্রমাণ নিয়ে পূর্বে। কোনো একটি গ্রন্থ নিয়ে কিতাব নিয়ে আসো যাতে এই কথা রয়েছে আল্লাহর পক্ষ থেকে তাদের আল্লাহ ছাড়া কেউ দিতে পারে আল্লাহ ছাড়া কাউকে সেজা করা যেত। আল্লাহ ছাড়া কাছে চাওয়া যেতে পারে এই রকম একটা কিতাব গ্রন্থ নিয়ে তো দেখি না কখনো না আল্লাহাক কোনো নবীর ওপর শিরকের ধর্ম নাজিল করেননি বহুত্ববাদ নাজল করেনি আল্লাহাক যা নাজল করেছেন আদাম আলী ইসলাম থেকে শুরু করে তা হচ্ছে তৌহিদ আল্লাহর একত্র প্রত্যেকটি ধর্মের মৌলিক বিষয় হচ্ছে তৌহিদ আল্লাহর একত্র কিন্তু অনুসারীরা যখন কিছু সময় অতিবাহিত হয়েছে অজ্ঞতার কারণে হোক শয়তানের চক্রান্তে পড়ে হোক যেইভাবে হোক তারা তাদের ধর্মকে বিকৃত করেছে তৌহিদের ধর্মকে শিরকে রূপান্তরিত করেছে আল্লাহ পাক রব্বুল আলমিন এরশাদ করেছেন যে তাদের কোন অংশীদারিত্ব আছে আকাশে কিতাবিন কিতাব এর পূর্বে কোনো কিতাব এরকম আছে যা নিয়ে আসো আর যদি কিতাব না থাকে তো আসারাতে অথবা পরম্পরাগত জ্ঞান নিয়ে ঠিক আছে কিতাব নেই কিন্তু পরম্পরাগত ভাবে একটা কথা চলে আসছে সমবস্থ নগীরা বলে গেছেন ধার্মিক লোকেরা বলে গেছেন এই রকমের কোন একটা সিলসিলা নিয়ে আসো দেখি তাও পাবে না এনকন তুম দেখে তোমরা যদি সত্যবাদী হও তাহলে সত্যবাদী নির সত্য নয় সম্পর্কে মিথ্যা রচনা সবচেয়ে বড় মিথ্যা রচনা যে আল্লাহর কোন শরিক আছে এটা হচ্ছে সবচেয়ে বড় আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের সিরের দিকে ফিরে আসছে আপনারা দেখছেন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 decide your choice be sad or be happy it's your choice join dr zankin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 আয়াত নম্বর পাঁচ এর সাদ করেছেন অবস্থার কথা বর্ণনা করছেন যে যারা আল্লাহর সাথে শরিক করে আল্লাহ ছাড়া অন্যকে ডাকে তার চাইতে বেশি পথ হারা গমরা পথভ্রষ্ট আর কেউ হইতে পারে না ওর চাইতে অধম আর কেউ হইতে পারে ওমান আদালদিল্লা আল্লাহকে বাদ দিয়ে যারা অন্যকে ডাকে আহ্বান করে তাদের চাইতে অধিক পথভ্রষ্ট আর কেউ হইতে পারে আল্লাহ জিজ্ঞাসা করছেন অর্থাৎ আর কেউ নেই এইরকম ওর চাইতে বেশি পথভ্রষ্ট আর কেউ হইতে পারে না যে আল্লাহকে বাদ দিয়ে অন্য কেউ ডাকে আর এমনদেরকে ডাকে মাল্লা জি বলা হইলিল কেয়ামা যারা কেয়ামত পর্যন্ত তাদের সাড়া দিতে পারে না আল্লাহ ছাড়া কেউ অদৃশ্য থেকে গায়েব থেকে কোনো মানুষের ডাকে সাড়া দিতে পারে না সাড়া দেওয়ার জন্য প্রথম সোনা লাগে অন্য জায়গায় আল্লাহ বলেছেন যে তোমরা যদি ডাকো ইনতাদুমা উদ শুনেই না তো শুনেই না তোমরা কি চিৎকার করছো ওয়ালাউসামেও আর যদি ধরেই নিলাম যে শোনে শোনে না কিন্তু আমার অনেক সময় ধৈরেনি তর্কের খাতিরে ধরেনি ধরেই নিলাম যে শোনে তো ওয়ালাউসামেও মাস্তা যা বললাকুম যদি শোনে ও তো তোমার ডাকে সাড়াও দিতে পারে না আল্লাহ এখানে ডাকে সাড়া দিতে পারেন না কেমত পর্যন্ত কোনো যুগে না নানাব করিমস্লামের যুগে আল্লাহ ছাড়া অন্য কেউ মনের কামনা বাসনা পূরণ করেছে তা যদিও হয়তো তো সবচেয়ে বেশি হকদার হইতেন এই ক্ষমতার মালিক হইতেন মোহাম্মদুর রসুল্লাহ সবচেয়েতে শ্রেষ্ঠ মানুষ তুই মোহাম্মদুর রসুল্লাহ নিজের জন্য ছেলে সন্তান রাখতে পারেননি ভূমিষ্ঠ হয়েছে একটু বড়ো হয়েছে ইন্তকাল করেছে তার কি মনের আকাঙ্ক্ষা ছিল না তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন আহত হয়েছেন নিজেই কি যখন অনিষ্ট থেকে রক্ষা করতে পারেন না যদি আল্লাহ না চান তা হলে তাহলে তিনি আবার কি দিতে পারেন নবী যদি না দিতে পারেন এই উম্মতের সবচেয়েতে শ্রেষ্ঠ নবীর পরে ও বকার উমার উসমান আলী রাজি আল্লাহ তাল খোলা ফেরা সেদিন তারা কি কাউকে দেওয়ার ক্ষমতা রাখতেন তারাই যদি ক্ষমতা না রাখে তো আবার অন্যরা কি করে ক্ষমতা রাখতে পারে এর চেয়ে তো বড় অজ্ঞতা কিয়ামত পর্যন্ত কোন মানুষ যাদেরকে ডাকা হচ্ছে লোক মনে করে ওলি আউলিয়া মনে করে তারা ডাকে সাড়া দিতে পারে না ওহোম আন্দু আহিম ডাকে সাড়া দেবে কি করে আল্লাহ বলছে যে এমন কি ডাকছে এই খবরও রাখে না এই খবরও রাখে না যে আমার দরগাহে এসে চিৎকার করছে কবরের কাছে এসে চিৎকার করছে ওহম আন্দু আহিম গা ফেলুন এবং তারা যাদের পুজো করা হচ্ছে যাদেরকে সেজদা করা হচ্ছে যাদেরকে আহ্বান করা হচ্ছে তারা তাদের ডাক থেকে অনবহিত গাফেল ফেল হয়ে রয়েছে বেখবর হয়ে রয়েছে কোনো খবর রাখে না ওয়াইদাহ সেরা নাস আর কী দিন কি হবে শোনেন এরা শত্রু হয়ে যাবে আপনি ভক্ত আর আপনি মনে করছেন যে আমার হুজুরে কিবলা আর আমার পীর মুর্শেদ সেই জন্য আমাকে দেবে আমার ওপর তারতা অজ্জ আছে কাল কি আমাদের শত্রু হয়ে যাবে বন্ধু হবে না ওয়েদা নাস আর মানবজাতিকে যখন একত্রিত করা হবে ক্যামতের মাঠে কানুলহম আদা আন এই উপাস্যরা বা তিল উপাস্য আল্লাহ ছাড়া যেসবের উপাসনা করা হয়েছে আল্লাহ ছাড়া যে সবকে ডাকা হয়েছে তারা এই ভক্তদের শত্রু হয়ে দাঁড়াবে আদা আন শত্রুতে পরিণত হবে ও কানুবে এবাদ তহিম কাফেরিন আর তাদের এই পুজোকে তাদের এবাদতকে তাদের এই সেজদাকে তাদের এই আহ্বানকে অস্বীকার করবে যে আল্লাহ আমরা জানি না আমরা বলিও নি আমরা চাইনি ওয়াইজাত আলিম আর যখন তাদের সামনে আমার সুস্পষ্ট আয়াতগুলি পাঠ করা হয় কালাল ক্যাফারুল ইল হক তখন কাফেররা সত্য সম্পর্কে হক সম্পর্কে বলে তাদের কাছে আগত হওয়ার পরে হা জা সেহরুম মবিন এই কোরআন হচ্ছে স্পষ্ট জাদু এ মোহাম্মদের কথা হচ্ছে স্পষ্ট জাদু যদি জাদুই হইতো তাহলে এক কথার উপর থাকতো কাফের মোশেকেরা তাহলে এই পাঁচ কথা কেন বলবে কখনো জাদু শেহর বলতো আর নবীকে বলতো কখনো বলতো যে না গণক কখনো বলতো নবী পাগল আবার পাগল কি করে জাদুকর হইতে পারে পাগল আবার কি করে গণক হইতে পারে গণকের লাগে বিবেক এত রকমের কথা কখন আবার সায়ের হ্যাঁ কবি বলতো তো এত রকম কথা কেন তাহলে বোঝা গেলো যে সব মিথ্যা কথা ঘৃণা ছড়াবার জন্য মানুষকে সত্য থেকে হক থেকে দূরে রাখার জন্য আর আজ কেউ আর কিয়ামত পর্যন্ত মানুষ তারা কি বলে থাকে যে মোহাম্মদ এটা রচনা করেছে গড়ে নিয়েছে কুল হে নোলে ইনি তহু আমি যদি নিজে রচনা করে থাকি এই কোরআন পাকের বাণী না হয়ে আমার রচিত যদি হয় আমি যদি মন কথা বলি আল্লা পক্ষ থেকে আমি জানাচ্ছি আল্লাহ বেশি জানেন ওই সম্পর্কে যে সম্পর্কে তোমরা আলাপ আলোচনায় মত্ত হয়ে দিয়েছ তোমরা যে আলাপ আলোচনা করো মোহাম্মদ সাল্লাহ ইসলাম সম্পর্কে নবী সালাম আর নবী সালাম মক্কি জীবনে বিভিন্ন রকম কথাবার্তা কাফের মুশেখেরা মোহাম্মদাম সম্পর্কে বলে তারা দূরে রাখার চেষ্টা করতো অথচ দীন ইসলামের কথা বলার আগে নবী হওয়ার আগে কোরআনের কথা বলার আগে নবী করিম সাল্লাহালামকে সবচেয়ে উত্তম মানুষ হিসাবে তারা এক বাক্যে মেনে নিয়েছিল যেই লোকটিকে বলতে যে মক্কা নগরীতে সবচেয়েতে ভালো মানুষ আরবে সবচেয়েতে ভালো মানুষ সেই লোকটি হঠাৎ করে রাতারাতি কী করে খারাপ হয়ে গেল তোমাদের কাছে মিথ্যুক হয়ে গেল। যেই লোকের উপাধি পারে আল্লাহ বলে দাও আল্লাহ যথেষ্ট সাক্ষী হিসাবে আমার মাঝে আর তোমাদের মাঝে আল্লাহকে সাক্ষী রাখছি যে কে হক পথে রয়েছে কে সত্য পথে রয়েছে সঠিক পথে রয়েছে আল্লাহ যথেষ্ট সাক্ষীর জন্য ওহ গাফুর রাহিম আর তিনি বড় বড়োই মার্জনা করি বড় দয়বানিম সাল্লাহামকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন হে নবী তুমি বলে দাও যে আমি কোনো নতুন রসুল নই অর্থাৎ আমি যে মানব জাতির ইতিহাসে প্রথম নবী রসুল হয়ে এসছি এমন কথা নয় যদি নবী নামটা না জানতে রসুল নামটা না জানতে তো একটা কথা আরে হঠাৎ করে কোনদিন কোনো মানব ইতিহাসে শুনলাম না হরি রসুল করতে আসলে। কিন্তু আমার পূর্বে অনেক রসুল এসেছেন আমিও সেই রসুলদেরই একজন রসুল শেষ রসুল হয়ে এসেছি আমি কোনো নতুন রসুল নই অমা আদরি মায়ুফ আলবি ওয়ালা বেকুম আর আমি জানি না যে আমার সাথে কি করা হবে আর তোমাদের সাথেই কি আচরণ করা হবে নবী করিম সাল্লাহআাল্লাম আল্লাহর পক্ষ থেকে বলছেন আমি বলতে পারি না যে আমার সাথে কী হবে মানে আল্লাপাক আমার সাথে কি করবেন আমার অবস্থা কি হবে আর তোমাদের অবস্থা কি হবে তাও জানিন না এটা কি আখেরাত সম্পর্কে এটা কি পরকাল সম্পর্কে এটা কি দিনের ওপর অটলতা সম্পর্কে না কখনো না আখেরাত সম্পর্কে নবী করিম ইসালাম নিশ্চিত ছিলেন যে আমি যেই পথে আছি হক পথে আছি আর এই পথের ওপর অটল থেকে যদি আমি দুনিয়া থেকে বিদায় নি অবশ্যই জান্নাতের অধিকারী হব আর অবশ্যই এটাই হচ্ছে জান্নাতের আস্তা সেরাতে মুস্তাকিম এ বিষয়ে বলা হয়নি কিন্তু দুনিয়ার ক্ষেত্রে নবী করিম ইসলাম সালাম যেহেতু অদৃশ্যের খবর রাখতেন না গায়েব জানতেন না তিনি আলেমল গায়েব ছিলেন না সেই জন্য এই আয়তের অর্থ হচ্ছে যে আমি বলতে পারি না অমাধরি আমি জানি না মায়ু ফালুভি আমার কি হবে অর্থাৎ আমি যে এই দাওয়াতের কাজ করছি তোমাদেরকে আল্লাহর দিকে আহ্বান করছি তোমাদের হাতে আমি কি খুন হয়ে যাব না আমাকে তোমরা বিতাড়িত করবে দেশ থেকে মক্কা থেকে নাকি আমি সফলতা লাভ করব না তোমরাই বিজয়ী হবে এই সব খবর আমি রাখি না আমাকে আল্লাহ বলেছেন যে এই পথে নেমে পড়ো আমি নেমে পড়েছি আল্লাহ বলছেন তুমি আমার দিকে দাওয়াত আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি কিন্তু আমি জানি না যে শেষ পরিণাম কি হবে আল্লাপাক ভালো জানেন এর দ্বারা স্পষ্ট হয় যে নবী করিম সাল্লাহিস গাইব ছিলেন না আল্লাপাক রবুল আলমিন এর সাদ করছেন যে হে নবী ইন আত্মা ইউ হাইয়া তুমি বলো যে আমি শুধু যা ওহি করা হয় আমার ওপর তারই অনুসরণ করি তাই নবী মোহাম্মদ সাল্লাইসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে অহী নাজলে হয়েছে তার অনুসরণ করেছেন আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তোমরা নবীর অনুসরণ করো যাতে করে আসমানি বিধানের বাস্তবায়ন হয় আর এর মাধ্যমে আল্লাহ পাকে সন্তুষ্টি হাসিল হয় এই জন্য যে কোনো ইবাদত বন্দিগি নেকির আশায় যেটা করছেন তার কবুল হওয়ার জন্য দুটো শর্ত একটা হচ্ছে এক আল্লাহর জন্য সেই কাজটি করবেন এখলাস তৌহিদ আর একমাত্র মোহাম্মদ রসুল উল্লাহ তার তারিকা অনুযায়ী করবেন ওমান ইল্লা নজির মবিন আমি একমাত্র সুস্পষ্ট সতর্ককারী তারপরে আল্লাহ পাকে বলো তো তোমরা চিন্তা করে, করি ইনকান্লা কোরআন যদি আল্লাহর পক্ষ থেকে হয় আর তোমরা সেটা অস্বীকার করো আল্লাহর পক্ষ থেকে হলো আর তোমরা অস্বীকার করি দিলে আরব মুশ্রেকদেরকে মক্কার লোকদেরকে বিশেষ করে বলা হয়েছে ও শাহেদা শাহেদ বানি ইসরাইল অথচ বানি ইসরাইলদের একজন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছে কি বলেছে সে যে মোহাম্মদ সাল্লি সাল্লাম সত্য তার প্রতি ইমান নিয়ে এসেছে এই আয়াতে ইঙ্গিত করা হয়েছে ইয়াহুদিদের সবচেয়ে বড় আলেম তৌরাতের পন্ডিত আবদুল্লাবিন সালাম রাজি আল্লাহ তালাহর দিকে নবী কাল মোদিনা যেই দিন হিজরত করে আসলেন প্রথমেই যখন নজর পড়েছে তার তখনই তিনি চিনে ফেলেছেন যে আমি যতগুলি লক্ষণ শেষ নবীর জানি সব মৌজুদ রয়েছে সুতরাং এ নিয়েই হচ্ছেন শেষ নবী মোহাম্মদ সাল্ল্লা ইসাল্লাম তিনি কালিমাপুড়ে নবী সাল্লা ইসাল্লামের হাতে হাত ইসলাম গ্রহণ করেছেন এটাকে আল্লাহাক দলিল হিসাবে পেশ করছেন তাহলে এর দ্বারা বোঝা যায় যে সুরামকি হইলেও এই আয়াতটি মাদানী আয়াত বা এর আশেপাশে যে আয়াতি রয়েছে আর কেউ কেউ বলেছেন একজন সাক্ষী দিয়েছে আলামিলে এই কোরআনের মতো এক কিতাব সম্পর্কে অর্থাৎ তৌরাত তাওরাতকে কোরআনের মতো বলা হয়েছে আর তাওরাত মুসা আলি সালামের উপর নাজল হয়েছে এটা কেউ কেউ তাফসির করেছেন আমানা সুতরাং সে ইমান নিয়ে এসেছে আবদুল্লাহ বিন সাল্লাম ইমান নিয়ে এসেছেন মৌসা আলী ইসাল্লামের ওপর তৌরা এসেছে তিনি ইমান নিয়ে এসেছেন ওয়াস্তা আর তোমরা মৌসা আলি সাল্লাম চাইতে বেশি বুঝলে আবদুল্লাহ বিন সাল্লাম চাইতে বেশি বুঝলে যে তারা ইমান নিয়ে আসলো অথচ তারা সব কিছু জানে তারা তওরাতের পণ্ডিত আর তোমরা ইমান নিয়ে আসলে না তাহলে তোমরা বেশি বুঝো তোমরা অহংকার করলে ইন আল্লাহ আল্লাহ ইহাদিল কৌমজালমিন নিশ্চয়ই আল্লাহ ফাকরবুল আলমিন জালেম সম্প্রদায়কে হিদায়ত করেন না ইন আল্লাহ আলাহ ইহাদিল কৌম আজ আলমিন নিশ্চয়ই আল্লাহ ফাকরবুল আলমিন জালেম সম্প্রদায়কে হিদায়ত করেন না জালেমকে যে নিরপেক্ষ থাকে না জালেমকে যে বোঝার চেষ্টা করে না জালেমকে যে আল্লাহ পাকে নিয়ামত রয়েছে বিবেক বুদ্ধি রয়েছে সে লুকে কাজে লাগিয়ে হক কথার যাচাই বাছাই চেষ্টা করে না প্রথমে অবস্থান নিয়ে নেই যে আমি এখানেই থাকব আমারটাই ঠিক যে মনে করবে সে হচ্ছে জালেম দেরকে বা মের উদ্দেশ্যে সাহাবিদের উদ্দেশ্যে এই দিন ইসলাম যদি ভালো হইতো ইসলাম যদি সত্য হতো আর এতে কল্যাণ থাকতো মহাম্মদের কথাই মাসবা কু না তাহলে তোমরা কেন আগে ইসলাম কবুল করতে আমরাই আগে বেড়ে ইসলাম কবুল করতাম এই কথা বলে তারা বিভ্রান্ত করতে চাইছিল যে তোমরা বুঝো না ভালো হলে আমরাই আগে ইসলামের দিকে ঝাঁপিয়ে যেতাম ইসলাম ইয় যখন তারা হেদায়ত হলো না হেদায়তের পথ নিল না নেত্রী স্থানীয় ব্যক্তিরা আর প্রতিটি যুগে পয়সাওয়ালা নেত্রী স্থানীয় ব্যক্তি হক থেকে সত্য থেকে দূরে থাকে আসলেও তারা পরে আসে গরিবরাই আমিয়া রসুলগণের সাঁত দিয়েছেন প্রথম যুগে ফাঁসাইয়া কৌলু না যখন তারা হেদায়ত হয়নি এই জন্যই তারা বলে থাকে বা বলবে হা জা ইফকুন কদিম এটি হচ্ছে প্রাচীন যুগের মিথ্যা কথা মিথ্যা কিসা কাহিনী মানে কল্পিত কথা কোরআনের যেসব কিস্তা কাহিনী রয়েছে এইসব কল্পিত কথা অথচ তারা জানতো যে কোরআনে কেরিমের ঘটনা বলি সব সত্য এখানে আজকের তাফসির শেষ করছি আল্লাহাক রব্বুল্লা আলম যেন আমাদেরকে কোরআন মোতাবিক জীবনযাপনে তৌফিক দান করেন কোরআন দিয়ে আমাদেরকে হৃদায়ত দান করেন আল্লাপাক আমাদের সকলকে যেন জানতুলফির দোষ দান করেন ওসলাল্লা নবীনা মহম্মদ ওাল আলী ওসাহ বি আজমাই রে এর তু বে কল মানে হায় মু আয়ো এ রে सम्रीति भाई प्रिय नबी मोहम्मद कीदर्श मुसलिमचय देखा प्रोग्राम चल्लिस हादिस ग्रंथर धारावाहिक दर्शम